বরকাতুন ইনাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইহদিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউযিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আমাদের ধারাবাহিক আলোচনা হিসাম হাফিজ বিন হাজুল ঘোষিদ্ধ কিতাব शेष दि मात्री बाकी आलोचना विषय कदा विचार विचार इन विचार करा फैसला विचार विभाग सम्पर्ण তোমাদের কোন ব্যক্তি দুইজনের মাঝে রাগের অবস্থায় যেন বিচার ফেসলা না করে যখন থাকবে সেই অবস্থায় বিচারক যেন বিচার না করে যদি এই হাদিসগুলিতে বিচারের কথা রয়েছে আর বিচার মানে হচ্ছে বিচার বিভাগ আদালতের বিচার তাহলে প্রথম সেই বিষয়টা কি স্পষ্ট করি সেটা হচ্ছে যে একজন বিচারপতি আদালতের রাগের অবস্থায় যেন বিচার ফাইসালা না করে ঠান্ডা যখন সাধারণ অবস্থায় একজন মানুষ থাকে ওই অবস্থায় ব্যতিক্রম অবস্থায় যেন না থাকে ব্যতিক্রম অবস্থা শুধু রাগের অবস্থা নয় আরো বেশ কিছু অবস্থা আছে আল্লাহ তালা বর্ণনা করব। সেগুলিকে এই হুকুমের ওপর কে করতে হবে শরীয়তের বিধানে। এ ছাড়া মামলাতে হালাল হারামে গিয়ে রাগের অবস্থায় যদি বিষয়টি নিয়ে গভীরভাবে সে চিন্তা করার সুযোগ পাবে না বা তার মধ্যে যোগ্যতা হারিয়ে ফেলবে এই রাগ মানে সাধারণ রাগ একটু বেশি রাগ অবস্থা বেশি রাগ অবস্থা रागे तीन अवस्था तीन अवस्था फरा फिर आलोचना प्रत्येक मानुष्ट स्तर आ चरम रागान्वित हम हल्का सामान्य राग हाँ एक मध्यम रागान्वित हवा এটা শুধু বিচারের ক্ষেত্রে নয় অন্য ক্ষেত্রে তালাকের এর বিষয়টিও আছে যে তালা কাফি লাগা লাগি না। খোলা ছাড়েন একটু যত লোক আছেন একবার করে আনা কমছে রাগের অবস্থায় তালাক দিলে তালা হবে কিনা এই মশলা আমাদের কাছে অনেক আসে তাই না তো কি আদর করতে করতে তালাক দেয় তাই রাগ ছাড়া করতে করতে কোন সব রাগেই তালাক হবে এটাও নাই হ্যাঁ এই রাগে তিনটা ভাগ আছে প্রাথমিক স্তরের রাগ যদি হয় হালকা রাগ হালকা রাগ অসুবিধা নেই এতে মানুষ ঠান্ডা মেজাজ চিন্তা করতে পারবে এই ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে একটা পরিবার বিচ্ছিন্ন তো কোন অসুবিধা সাধারণ রাগে সাধারণ রাগের অবস্থায় কোন অসুবিধা নেই বিচার সালিস করেও যদি তালাক হয় ওখানেও রেগে আছে এক পক্ষ আর রেগে আছে স্বাভাবিক অবস্থা তালাক হচ্ছে रा प्रचंड राग एम राग रेगे हिसाब हारिए फेले हुशदिशा रतना दिन ए रकम कि बोलती बुझेना मैं थप थप करपते शुरू करसा बैलेंस हारिए फे फेला रागर रा अवस्था তাহলে সর্বসম্মতিক্রমে তালাকবে না আর রাগ মধ্যম রাগ রাগ হয়েছে ভালো একটা রাগ হয়েছে কিন্তু এমন রাগ নয় যে অংশ দিশা সবই বুঝছে ভালো রাগ হয়েছে একবার হালকাও নয় কিন্তু এমন রাগ নয় যে একেবারে নিজে মানে নিজেকে আর কন্ট্রোল রাখতে পারছে না এরকম নয় তো এইরকম অবস্থায় তালাক হবে ফোকাতের তালাক হয়ে যাবে না তো ঠিক এখানে অবস্থায় বিচার করতে রসুলাম দুইজনের মাঝেও নিষেধ করেছেন তাহলে যদি বিষয়টা আরো বড় হয় দুটো দলের মাঝে দুটো সম্প্রদায়ের মাঝে দুটো দেশের মাঝে ইত্যাদি ইত্যাদি তাহলে মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয় রাগ হচ্ছে একটা এমন একটা প্রতিক্রিয়া সে প্রতিক্রিয়ার ডাকে সাড়া দাও আপনার মধ্যে একটা প্রতিক্রিয়া হচ্ছে ওই ডাকে আপনি যেন সাড়া দিয়েছেন সেই প্রতিক্রিয়ার কারণে হার্টের যে রক্ত রয়েছে টক বক করে ফুটে কিসের জন্য লেতালাবল ইনতেখাম প্রতিশোধে নেওয়ার জন্য তখন কারো উপরে বেশি রাগ হয় তখন মনটা কি চাই যে আমার রাগটা ঝেড়ে নি প্রতিশোধ নিয়ে নি বদলা নিয়ে নিজ এই অবস্থায় যদি বিচার করে আর দুই পক্ষের এক পক্ষের উপর রেগে থাকে তাহলে তো কখনো সুবিচার হবে না জুলুম হবেই হবে কারণ এক পক্ষের উপর রেগে আছে ওদের ক্ষেত্রে ও ইনসাফ করতে পারবে না অন্য কারো তৃতীয় কোনো পক্ষের উপরে যদি রেগে থাকে তো সুস্থ মস্তি ঠান্ডা মেজাজে চিন্তা করার মানে যোগ্যতায় হারিয়ে ফেলেছে এই জন্য এই রাগটি খুব বেশি রাগ হালকা রাগ নাই হালকা রাগ নাই দীর্ঘ সময় ধরে খুব বেশি রাগে আছে সেই সময় আশঙ্কা আছে যে একদিকে ঝুকে যেতে পারে সেটাকে ঠিক রাখতে পারবে না যদি রাগের অগ্নি शक्तिशाली हक थे नाचे खुब बसा थे खराब कर लेख्या कर कु, रागता एक बोल से রাগের অবস্থায় বিচার করা যাবে না এটা হাদিস এর ওপর অন্য অন্য আরো রাগের মতো আরো কিছু মানুষের মধ্যে হয়ে থাকে। যেগুলিতে ঠান্ডা করার শক্তি হারিয়ে ফেলে সে অবস্থায় বিচার করা যায় এগুলো কেয়াস করতে হবে এই জন্য ফিখের বিভিন্ন কিতাবে রয়েছে তার মধ্যে একটি উক্তি উল্লেখ করি ওলা আলুন কোনো জ্ঞানী মানুষ এই ক্ষেত্রে সন্দেহ করবেন না আন্না মান কাস্তা আরো বিভিন্ন কারণে যেমন খুব বেশি দুশ্চিন্তে খুবই চিন্তে আছেন আপনি মানুষই টেনশনে আর বিচার করছেন বিচার হবে মগজ তো সব সময় ওইখানে ঢুকে যেটা নিয়ে আপনি টেনশন নিয়েছেন বিচার কি করে করবেন অবস্থায় বিচার ঠিক হবে না হঠাৎ করে তার উপরে আক্রমণ করেছিল ধরেন হ্যাঁ বিচারপতির ওপর ধানটা কোন রকম হ্যাঁ কি হয়তো একটা বেস্তুল দেখেছে গুলি করতে যাচ্ছিল ধরেন আর তারপরে সাথে এই না যে দুপুরে খেয়েছেন বা সকালে নাস্তা করেছে তারপরে বিকেল তিনটা হয়েছে আর বিচার করা যাবে এমন কথা নাই তাই না এটা তো তো খিদা লাগে আপনাদেরকে এখানে আমার জুমার পরে বক্ত বসে যারা নাস্তা করে তিনটার সময় এমনি খিদে লেগেছে তো এই ক্ষীদে বিচার করা যাবে না এটা প্রচন্ড খিতা প্রচন্ড খিদা হচ্ছে যে রাত্রে খেয়েছেন আর সারাদিন রোজার অবস্থিত ছিল হ্যাঁ প্রচন্ড ক্ষিতা অথবা এর চাইতো বেশি অথবা সকাল নাস্তা করে সারাদিন দিন হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে খানার খাবার দরকার কিছু নেই কখন হইতে পারে পেটের জ্বালায় পর্দ্রমাস প্রচন্ড অবস্থা ধারণ কি ভাষা লেগেছে অবস্থায় বিচার করলে ঠান্ডা মেজাজে সে বিচার করতে পারবে না যে যেকোনো কারণে যদি দেখা যায় যে তার হৃদয় কোথায় ব্যস্ত হয়ে আছে এরকমই যাদের ইস্কের বিমারি হয়েছে বুঝেন ইস্কের বিমারি আরবি উর্দু ভাষায় বললাম পীরদের কিতাবের ভাষায় বললাম জি ওরা আশেখ মাসুকের কিচ্ছা কাহিনী ওদের কাছে আছে না प्रेम रोगे आक्रांत अथवा प्रेम रोगे आक्रांत होती ठंडा मेजाजे चिंता करते প্রেমের রোগে কেউ যদি আক্রান্ত না হয় তাহলে আমরা অনেক পড়া করে বুঝেছি আমরা অনেক জি হ্যাঁ কারণ ওই কোরআন হাদিস পড়লে অনেক কিছুই পড়তে হয় আমরা আরবি সাহিত্য পড়েছি এক যুগের कथा मानस घुश हारिए फेले प्रेम आक्रांत हम आजकल सोशल मीडिया प्रेमी सामने धर्ना दीच কোন প্রেমিক আবার কোন ছেলে গিয়ে প্রেমিকার বাড়ির সামনে ধর্ম দিচ্ছে পুলিশ টুলিশজ্জত না ওর বংশের ইজ্জত কিচ্ছু নেই ওর কাছে অন্ধ হয়ে গেছে এই লোক দিয়ে বিচার করা সম্ভব একে যদি বিচারপতি বানিয়ে তো বিচার করবে বলেন দেখি বুঝতে পারছেন না না এই নিজের সিদ্ধান্তের যোগ্যতা হারিয়ে ফেলেছে যে ছেলেটা যেনা আর ওকে বিয়ে করার জন্য এতটুকু যোগ্যতা হারিয়ে ফেলেছে তার যার ফলে তো ধর্ণা দিয়েছে না তো লাভ ঠিক ও তো জানছে বিয়ে করলে কালকে রাখবেন আমাকে এর সাথে কোনদিন আমার শান্তি হবে না কিন্তু এটুকু যোগ্যতা নেই বোঝার এক মহিলা মুসলমান হতে এসছিল কোন হসপিটাল থেকে হসপিটালে কাজ করত শ্রীলঙ্কার আজকে থেকে সাত বছর আগে ঘটনা মানুষ যে নিজের বোধ শক্তি ফেলে প্রেমের রোগে তো আসার পরে মুসলমান হবে তো তারপরে তামিল দায়ী ছিল দায়ী তো দায়ের খবর রাখে কথা কি হচ্ছে না হচ্ছে ও মহিলা মুসলমান হবে বিয়ে করবে কাকে একটা হায়দ্রাবাদী উর্দু ছেলে ওই হায়দ্রাবাদী আছে ইন্ডিয়াতে আচ্ছা তিনটার একটাকে শুধু খেতে দিচ্ছে বাকি দুটোর খুঁজি নেই না ও হচ্ছে ড্রাইভার মেয়েটি নার্স অথবা টেকনিশিয়ান মানে ভালো পোস্টে তারপর ওকে বিয়ে করবে ওকে বোঝানো হলো আমাদের দায়ের মাধ্যমে আর কি বলছিস আমাকে নিয়ে গিয়ে যদি ইন্ডিয়াতে নিয়ে গিয়ে আমি শ্রীলঙ্কাতে ইন্ডিয়া চলে যাব যদি আমাকে কেটে ফেলে দেয় তবু ওকে বিয়ে এটা হচ্ছে ইসির বেমারি এবার বুঝতে বললে। এটা হচ্ছে প্রেমের রোগ আল্লাহ না করে আল্লাহ হেফাজত রোগ এই নারীর আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে ভালো ভালো মানুষ তাদের ইমান আল্লাহ হেফাজত করে ঠান্ডা মেজাজে বিচার করতে হবে আচ্ছা যখন এই বিষয়গুলি আসলো। বিচারের কথা আলোচনা করছিলাম ছেলে মেয়েদের অন্তর্ভুক্ত এই রকমই হঠাৎ করে বাড়িতে ঢুকলেন আপনাকে বলা হলো যে ওই ছেলেটা অমুক ছেলেটা অথবা অমুক মেয়েটা জড়ো অন্যায় কাজ করেছে রয়ে গিয়ে আপনার মাথা খারাপ হয়ে গেল যদি আপনি বিচার করা শুরু করেন বা ওই ছেলেটাকে এটা আপনাদের জন্য বলছি কারণ আপনাদেরকে ছেলে মেয়ে মানুষ করতে হবে ছেলে মেয়ে পাঁচটা আঙ্গুলের মতো সবাই সমান হবে না সাথে সাথে একবারে চরম রাগ বলে যে এত খারাপ কি করতে হবে তাহলে আপনাকে চুপ হয়ে যেতে হবে রাগ ঠান্ডা করার সব তরীকা আছে বিভিন্ন তরিকা সরিয়তি পদ্ধতি আছে কিন্তু দাঁড়িয়ে থাকলে বসে যাওয়া হ্যাঁ বসে থাকলে শুয়ে যাওয়া কথা না বলা নীরব হয়ে যাওয়া কথা বললে কথা বেরোইলে একটা কথা ওই দিক থেকে শুনলে কিন্তু আবার ফায়ার হয়ে যাবেন আপনি তারপরে পানি দিয়ে ঠান্ডা করেনি যে উজু করে নেওয়া ইত্যাদি আছে না বাবা ইস্তেফার এসব করে যখন মেজাজটা ঠান্ডা হইলো রাগটা ঠান্ডা হইলো তারপরে ঠান্ডা মেজাজে বিচার করেন এখন ছেলেমেকে শাসন অবশ্য করতো কিন্তু ঠান্ডা মেজাজ করেন তাহলে দেখবেন যে আপনার দ্বারা ছেলেমেদের মেয়েদের তরিবেদটা ভালো হবে खराब है बारो बा कि बस कारण बस बस टाइक बता हम बस मान्य ফল এব স্বাভাবিক কারো কম কারো বেশি খুব কমই ব্যতিক্রম যে তারপর দেখবেন যে মাসা আল্লাহ ভালো আল্লাহ যেন তফিক দান করেন তো বলছিলাম যে ছেলে মেয়েদের বিষয়টি প্রতিপালনের বিষয়টি তো এটা যেন খেয়াল থাকে খুব আগের অবস্থায় টেনশনের অবস্থায় বাইরে থেকে কোম্পানি থেকে ডিউটি থেকে টেন আজকাল অধিকাংশ স্ত্রী তালাক তালাক টেলিফোনের তালাক গুলি কিন্তু এরকম হচ্ছে হঠাৎ করে এমন একটা কিছু শুনে নিলেন স্ত্রী সম্পর্কে যে রাগে আপনি আর করতে পারছেন না সাথে তালাক পরে একাধ ঘন্টা পরেবে। যখন মেজাজটা ঠান্ডা হয়েছে তখন হাই হাই করছেন কি করলাম আর যদি মজাবের অনুসারী হন তিন তালাক তো দিয়েছেন তো যা কি করল হাই কি করলাম সোনার অনুসারী হলে তো তাও দেখ একটাই তালাক হইলো আর এক তালাক দিতে অভ্যস্ত হয়তো হয়েছেন দিনের জ্ঞান থাকলে কিন্তু হানাফি মজাবে হারাম হওয়া সত্ত্বেও তার বেদাত তিন তালাক দেওয়ার সাথে বেদাত হারাম তারপরে তিন তালাকি দিব তিন তালাক দিয়ে দিয়েছেন মজাব ও তিন তালাক হয়ে গেছে এখন কি করবি কিন্তু ঠান্ডা মেঝে যদি রাগ হয়ে চলে হয়েছিল ঠিক আছে দেখি কি করি একটু বুঝে সুঝেই আমি একটা কিছু করব হ্যাঁ যা করতে হয় যতই রাগের বিষয় হোক যতই বড় কি বিষয় হোক না কেন আল্লাহ না করে কারো কিন্তু এরকম হইতে পারে তারপর সাথে সাথে তালাক রাখবে চিন্তা করেন ঠান্ডা হয়ে যান না তারপরে তখন কিছুক্ষণ পরে তারপরে তখন বুঝিস তিনি বল তাহলে প্রথম ব্যক্তি যে এসে তোমার কাছে অভিযোগ করল যে প্রথম কিছু বলল দাবি করল তার নাম হচ্ছে মুদাই জি বাদী আর একজন মুদা আলী যার বিরুদ্ধে দাবি দাবা পেশ করা হয়েছে মুদা আলী বলছেন যে প্রথম ব্যক্তির জন্য তুমি বা প্রথম ব্যক্তির কথা শুনেই তুমি বিচার ফেসালা দিয়ে দিও না হাত তা কালাম আল আহার যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় ব্যক্তির কথা না শুনে নেবে দুই পক্ষের কথা শুনবে নিশ্চিত জানতে পারবে বিচারটা কেমন করে করতো আমাকে এই বিচারটা কিভাবে করা উচিত তখন বুঝতে পারবে আর তখন সঠিক বিচার হবে তোমার দুই পক্ষের কথা শুনলে তাহলে আলিয়ন আলী রাজি আল্লাহ বলছেন ফমাজ তারপরে সবসময় আমি এইভাবেই বিচার করেছি আলী রাজি আল্লাহ বিচার করতেন আরমদ বর্ণনা করেছেন আবু তাি এমাম তিনমিজি হাদিসটিকে হাসান বলেছেন এমাম আলীবিনী রহমতুল্লাহ আলী হাদিসটিকে শক্তিশালী বলেছেন এবং শাহী বলেছেন এই হাদিসের সমর্থক একটি হাদিস মুস্তা হাকেমে আছে আব্দুল্লাহ থেকে হাদিসটি হচ্ছে হাসান হচ্ছে হাসান এই হাদিস থেকে কি জানলাম গেল যে একজনের কথা শুনে কোন বিচার করা যাবে না বিচারের সাথে আমরা অন্য অন্য বিষয়গুলি লাগিয়ে দেবো কারণ আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সংশোধন করতে হবে একজনের কথা শুনে কোনো মন্তব্য করাও যায়জ না আমাদের কাছে ধরেন এক ভাই আসলো আসার পরে আরেক ভাই সম্পর্কে এটা উচিত হলাম ওই জন্য হতে পারে যে তথ্যগুলো কিছু ভুল তাহলে যে বিষয়টা বললো সেই বিষয়টা সম্পর্কে তা জিজ্ঞাসা করেনি তার কাছে জানেনি হ্যাঁ তার কাছে জানবো তার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে জানবো তারপরে কোন অজ্ঞাত পরিচয় ব্যক্তি বিশ্বস্ত কি না জানি না ফাঁসেক মানে কোন আগারিখানা কিন্তু অনেকে কিন্তু ফাসেক মানে ফাঁসেক মনে করে কোরআনের আয়ত্তির শুনেন সঠিক তফসির ইনজা আকুম মানে ব্যক্তি। যার অবস্থা সম্পর্কে জানা নাই যে সে সত্যবাদ তার কথা সত্যি না পরে যদি কেউ কোন খবর নিয়ে আসে তাহলে ফাতা আনু কি করতে হবে একটু খোঁজ খবর নিয়ে নাও আর তোমার এই অ্যাকশনের কারণে তুমি নিজেই লজ্জিত হবে লজ্জিত হইতে পারে দাঁড়ি আমি তো খুব খারাপ কাজ করেছি আমি তাকে তার সম্পর্কে একটা বিরূপ ধারণা রেখে বা তার সম্পর্কে একটা খারাপ কিছু বলে তার এই এই ক্ষতিটা করে এই এজন্য আপনাদের কাছে পক্ষ আর জানে স্ত্রী আর সাথে সাথে না না না না সে হচ্ছে তার কথা ঠিক কি না জানা নেই হতা কেন খোঁজ খবর নাও একজনের কথা শুনে দুজনের কথা শুনে কেন চার চারজনের কথা বলা হয়েছে হেফাজতের খাতিরেই চারজন সাক্ষীর কথা বলা হয়েছে একজনের কথা শুনে ফায়সাল্লাহ করা যায় নয় এ হাতিস জানলাম উদ্দেশ্য হচ্ছে সুবিচার করা আর একজনের কথা শুনে এক পক্ষের কথা শুনে যদি বিচার ফায়সাল্লাহ শুনিয়ে দিই তাহলে সুবিচার হবে না অবিচার হবে শুধু দুই পক্ষের নয় কথা বলি গ্রাম্য চালিশ পক্ষ গরিব আর এক পক্ষ হচ্ছে একবারে যাতে একবারে হ্যাঁ সমাজ পথি তখন ওকে আসেন আসেন আসেন ওকে চেয়ারে বসিয়ে দিলেন আর ও নিচে বসে আছে না একজনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে একজনকে কাছে বসিয়ে নেই নয় এগুলো আলহামদুলিল্লাহ সৌদি আরবে সৌদি আরবে সামনে দুজনকে একই একই সিটে বসে বসে বা দুটো দুই দিকে চেয়ার আছে এটি একজন নাকি বসে আছে এটি হবে কি যদি সুবিচারও করেন অন্যায় নাও করেন এর সাথে বাদী আর বিবাদী একজনকে কেমন আছেন আরেকজনকে কিছু জিজ্ঞেস করলেন না এখানে কি শুরু হবে এর মনে চরম কষ্ট হবে চরম কষ্ট হবে যে বিচার পাবো না যেখানে ওর সাথে আগে থেকে খাতির আছে কেমন আছেন জিজ্ঞেস করছি না আমি কি এই জজের কাছে নাই বিচার পাই বিচার পাব ইসলাম জাফের দিন সুবিচারের দিন সুবিচার প্রতিষ্ঠার দিন আর নাচিকার প্রতিষ্ঠার দিন সোহান আদর সব ক্ষেত্রে আদর শুধু বিচারের শুধু সুবিচার না বিচার করার মজলিশের ক্ষেত্রেও সুবিচার হইতে হবে এমন কি কথা বলার ক্ষেত্রে একই ভঙ্গিমায় কথা বলবেন একজন সাথে নরম সুরে আর একজন সাথে কর্কশ সুরে না ওল্লাহ দেখার ক্ষেত্রে নজর দিচ্ছেন এর দিকেও নজর দিলে ওর দিকেও নজর দিতে হবে এর দিকে একবারে তাকাচ্ছেন না কাছে হেসে যাবে আলে ইবিনারি হ্যাঁ বড় এম ছিলেন তার জন বাদী বিবাদীর মাঝে যেন কি করে সমান রাখে সমান রাখে এমাবিউল কাই বলছেন একজন দূরে একজন কাছে এমনটা জানানো হয় সমানভাবে রাখবে ওয়ানিলকবাল আলীহি একজনের দিকে তা কি আছেন এটাও নিষেধ ওয়ান মশা বারতে সাথে পরামর্শ করছেন হ্যাঁ কি করা যায় সালাম করছেন জায়জ না যায় দাঁড়ালে দুজনের জন্য দাঁড়াইতে হবে না হলে কারো জন দাঁড়াইতে হবে না লিহারিয়াতে না হলে এতে मनोबल दुर्बल मानुषर मनोबल जो दुरबल हाथ किए बुजे हाथ पड़े गल समय मनोबल दुरबल हम আর কি বলবো কোনো জিজ্ঞেস করেছেন মুখ দিয়ে কথা বেরোয় না কারণ ও আগে ও নার্ভাস হয়ে গেছে অবস্থা দেখে এর সাথে খাতির এর সাথে সালাম দোয়া এর জন্য দাঁড়াইলো আর আমাকে তো চিনি था था। दावी पेश करें हाजिर है तो हन, तो हन फैसला शनि से आ चिंता কিন্তু যদি না আসে তাহলে স্ত্রীর তালাক নেবে তাহলে আদালত আশায় নিবে আদালতে আসলো মেয়ের পক্ষ বা আসলো কিন্তু ছেলের পক্ষ আসে ছেলে হাজির হয় না তো বিবাহ বিচ্ছেদের ঘোষণা করবে না অবশ্যই করবে এটা অধিকার সরকার আছে করবে। এইরকমই বেতন পাবেন একজন আপনাদের বিষয়গুলি বলি লেবার কোর্টের বেতন পাবেন আপনি কে সে মাল অনেক সময় হাজির হয় না মালিক বা মালিকের যে প্রতিনিধি বন্ধু আছে হাজির হয়। বিচার করবেন অবশ্যই বিচার করবেন সময় দিতে পারে ঠিক আছে একবার ছাড়লাম দ্বিতীয়বার তৃতীয়বার বিচার করে দিবে বিচার ফাইসালা শুনি তাহলে দুর্বল মধ্যে আছে যা চেয়েছে মুদায় সেই অনুযায়ী বিচার করে দেবে এই যে বিচার করলাম যে তোমাকে এত টাকা বেতন দিতে হবে তুমি দাও যদি না দেয় এত টাকা পাবে না কিছু আমার কাছে ঝগড়া বিবাদ নিয়ে আসো তোমরা আমার কাছে বিবাদ নিয়ে বিচার চাইতে আসো মানে এসে থাকো কি। ঠিক না জি কথা খুব বেশি ওর কথাতে এত সাফাই যে মনে হচ্ছে যে এই হচ্ছে সত্যবাদী কিন্তু আসলে ওর মধ্যে দুর্বলতা আছে অনেক আছে আর অনেক আসলে দুর্বলতা নেই বেচারা মানসিক ভাবে দুর্বল জি কথা বলার ক্ষেত্রে দুর্বল বাকশক্তি কমতা নিজের কথা ভিতরের কথা প্রকাশ করতে পারছে না কথা ব্যক্ত করার যোগ্যতা তার নেই হয়তো এরকম হতে পারে আর আমি বিচার করব। আমি জানি না দেখ হাদিস আসছে মা আসমা মা আর আমি সেই অনুযায়ী ফায়সালা করি বা করব। যা আমি তোমাদের কাছ থেকে শুনবো যেভাবে আমি বিচার করবো তাই না তো একজন শোনাইতে পারলো খুব সুন্দর করে মনে হলো ঠিক আছে দুর্বলতা আছে বিচার উল্টো পাল্টা হয়ে গেল সাক্ষী ঠিকভাবে পেশ করতে পারলো না হ্যাঁ দেখে মনে হচ্ছে যে আসলে এই লোকই অপরাধী না আসলে অপরাধী নয় বাধ্য অবস্থা দেখে আমি বিচার করে দিলাম দুই পক্ষের কথাই শুনলেন তারপরে অনেক সময় সঠিক সিদ্ধান্তে পৌঁছা সম্ভব না। আমি যদি এইরকম বিচার করে দিই আর তাতে উল্টো হয়ে যায় তোমাদের কথা শুনে ফমান সুতরাং কারো ভাইয়ের হক যদি আমি কাউকে কেড়ে দিয়ে দিই এক কেটে দিয়ে দিয়ে যেহেতু ভাগ হক কেটে দেওয়া আমরা বাংলা বলি না আরবি ব্যবহার হয় কিন্তু এজন্য অনুবাদ অনুবাদও খিল হবে না যারা আরবি থেকে অনুবাদ করেন সে বই অনুবাদ করাই হোক আর হাদিস অনুবাদ করে বক্তব্য করা হোক সময় শাব্দিক অনুবাদ করলে ভাষার অলঙ্কার মোটেই থাকবে না কারো হক কেটে আমি যদি কাউকে দিয়ে দিই তাহলে আমি তাকে সেই সম্পদটা দিলাম না যেটা পেয়ে খুব আনন্দিত হয়েছে তাকে জাহান্ন একটা টুকরা আমি দিয়ে দিলাম তুমি যে কারো হ্যাঁ অধিকার খর্ব করলে অধিকার হরণ করলে তুমি এখানে মনে করিও না যে আমার কাজ গেছে যে আমি ফায়সালাতে জিতে গেছি বা কেশে জিতে গেছি জাহান নামের একটা টুকরো তাকে দিয়ে দিলাম আগুনের টুকরো দিয়ে দিলাম মানুষের হক মারা জাহান্নামের আগুন খাওয়া ইয়িমের ক্ষেত্রে বলা হয়েছে আর অন্য অন্য ক্ষেত্রে এর উপরে আছে যারা ধন সম্পদ অন্যায় ভাবে করে তার ইয়াতিমের ধন সম্পদ ভক্ষণ করে নাহিম না জাহান্নামের আগুন তারা ভক্ষণ করল সুতরাং ওয়াসাই আসালামা নিশ্চিত দিল না আর আপনি দুনিয়াতে হাসিল করতে পারলেন না সে কি খেলো আপনার টাকা খায়নি পয়সা খায়নি কি খেয়েছে জাহান নামের আগুন ভক্ষণ করলো মনে রাখলো জি সেটা বাহ্যিক অবস্থা দেখে শুনে বিচার করতেন গাইবের মাধ্যমে আসল ঘটনা আসমানি খবর দ্বারা জেনে বিচার করতেন না বুঝা গেল না না যেমন অন্যান্য বিচারকরা বিচার করে থাকে সুতরাং রসুল্লাহলামের বিচারের ক্ষেত্রে সরিয়তি বিধি বিধান সামনে রেখে বিচার করা হয়েছে গায়েবীর অদৃশ্য থেকে জেনে বিচার করা হয় কথা বুঝতে যখন এই মাসলা জানা গেল জানিয়ে ওহির মাধ্যমে জানিয়ে দিয়ে যদি বিচার করে আল্লাহ তো পারতেন করতে কিন্তু এই ক্ষেত্রে আমাদের জন্য কি করে অনুসরণী হইতেন অনেক গাইব দিয়ে বিচার করেছেন আমাদেরকে শুনে বিচার করতে হয়েছে বাদী বিবাদীর কথা বুঝতে না আমি এই কাজ করিনি আমি ওর কাছে টাকা নি আমি ওকে টাকা এত টাকা দিয়েছি টাকা দিয়েছো সাক্ষী দেখো সাক্ষী নেই প্রমাণ নেই তোমার কাছে কোন দলিল নেই তাহলে আমি এই কাজ করি না যে বলছে কাজ করেছে তাকে সাক্ষী নিয়ে আসতে হবে শরীয়তের বিধা আসছে একটা অধ্যায় যদি আহ সাল ওই অধ্যায়টা আমরা আলোচনা করব ছিল তো কি বলছিলাম तानतर गा जेको गा क्यों जो नबी सलमेर এমন ক্ষমতা ছিল যে সাথে কি করল করলো থেকে বেরিয়ে যাবে এই শিরকে আকবর বড় সিরকের কারণে আলেমুল আসমান আল্লাহ ছাড়া কেউ গাইব জানে না বহু আয়াত করা নাকি মেরিক ওয়ালা আল্লা সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করবেনা যেমন মানহানি করবেন না তেমন মানহানি করা যেমন কুফুর তেমনি অতিরঞ্জন বাড়াবাড়ি হচ্ছে কুফুর সির দুই দিকে কুফুরীর গর্ত আছে মধ্যখানে আছে তৌহিদ সন্নত ইসলাম সেটা হচ্ছে নবী সালাম আবদহু আল্লাহর বান্দাও এবং রসুল সুতরাং তার মধ্যে আছে আর রসুলের গুণ আছে যতটা আল্লাহর এসাল মেসেজ মাধ্যমে জানিয়েছেন ততটা জেনেছেন বাকিটা জানতেন না আর বান্দা হিসাবে যেমন আমাদের যেসব বান্দা মানুষ হিসাবে যেসব দিক রয়েছে সেগুলিও রসুল উল্লাহামের মধ্যে ছিল सुल मध्यम पंथाता आल्लर किए चरम पंथा আর রসুরামের মানহানি করা বিভিন্ন ভাষা দিয়ে মাত্র মুসলিম রসুলামের সুন্নতের আদর্শের পরোয়া করেন নিষেধাজ্ঞার পরোয়া না মানহানি করা চিন্তা করেন বিশ্বাস যে টাকা নিচে কাপড় গেলে যাহ নামে কোন ব্যাপার না হ্যাঁ কোন সম্মান করেন মানহানি করা আপনার ই নবী সালাম সারা জীবন রফিদেন করে নামাজ পড়েছে পুকুর হাত বেঁধেছে তারপর রসুল্লাহামের যে সন্নতি তরিকার নামাজ शुरू होताहिमा दिए शेष्टिया सालामे सब मिले तो मोन छा ना कर मानहानी करजह मानहानी नई वो मानहानी সেটা যে কোনো মজাবি হোক না কেন মজাব পরে এসছে রসুল অনুসরণ তোমার হচ্ছে আসল তুমি এই পয়েন্টে থাকো সেখানে গিয়ে আবহানিফার সাথে মিলল নেবে তুমি সাফির সাথে যাই হোক এখানে যেন বেরেল যারা বা সুফিদের যারা বলেন আলমুল গাইব হাজেন নাজির তার নবী শুধু নয় তাদের গস কোতুবরা কাশ হয়ে যায় কাশের মাধ্যমে অদৃশ্যকে জেনে নেয় जी, हाल नबीय करीम सलमी विचार करें अथवा क्यों विचार करें विचारपति विचार कर विचार भूल विचार करल विचारे উনি চেষ্টা করলেন কিন্তু ভুল হয়ে গেল একজনের দলিল প্রমাণ কিছু পেশ করতে পারলো না আর এক লোক জাল হোক যাই হোক জালিয়াতি করে দলিল প্রমাণ পেশ করে দিল যে জমিটা বেমানি করলো এই জমিটা কি তার জন্য হালাল হইলো হালাল হল এরকম বলি আর দুটো সাক্ষী টাকা পয়সা দিয়ে রেডি করে নিয়েছে যে এটা আমার স্ত্রী আদালতে এসে পেশ করলে যে এটা আমার স্ত্রী হ্যাঁ মেয়ের বাবা বলছেন না না না এটা ওর স্ত্রী এই মেয়েকে বিয়ে দিন ওর সাথে আমাদের মেয়েটা বিয়ে দিনী ওর সাথে বিয়ে দিনী তো হচ্ছে মুদা আলায় আর ও বলছে আমি বিয়ে করেছি দাবিদার তো দাবিদার দলিত পেশ করবে মানে সাক্ষী পেশ করবে দুটো সাক্ষী রেডি করে নিয়ে যার সাক্ষী এসে বলে দিল যে হ্যাঁ এই মহিলা অমুকের স্ত্রী এখন এই স্ত্রীর সাথে সহবাস করছে এই সহবাস তার আর বাচ্চা হচ্ছে হালাল বাচ্চাগুলো হালাল না হারাম দেখেন আপনারা বুঝতে পারছেন মাসলাটা যে কাজের হুকুম আসল হাকিকাত পাল্টে দেয় না তাহলে মাসলা এই আসলো যে কাজী যদি ভুল হুকুম করে সেই হুকুমের কারণে তার আসল মর্মটা পাল্টে যায় না হারাম তো হারাম এটা ওর স্ত্রী নয় ও মিথ্যা সাক্ষী দিয়ে স্ত্রী সাব্যস্ত করেছে সুতরাং তার স্ত্রী এটা নয় সুতরাং যা হচ্ছে জেনা হচ্ছে আর জেনা যখন হচ্ছে তো যার সন্তান না কিন্তু দুঃখের বিষয় ফিখে হানফির ফতোয়া हानाफी फेकार फतुआ हानाफी मजहर फतुआ मान इज्जत सी फैसला करे दाई तार तार मोही लाटी हालाल, जबे। सौन गोली हालाल सब हाल जी तुक्ति पेश करुक्ति खोड़ा चुक्ति मानिजतर क्षेत्र हो जाए धन सम्पर क्षेत्र मानिज्जत मानिज्जत रक्षार्थे महिला के तार कि हालाल बोलो बा हालाल सन्तान बो? जा हाराम जारो सन्तान नज्जत अब्र विषय এগুলো হলো তাদের কথা আকলি কথা বা যুক্তিকে প্রাধান্য রায় আহলে জন্যই বলা হয় চার ইমামের যুগে তাদেরকে আহরুল হাদিস বলা হইতো হ্যাঁ কোরআন হাদিসের অনুসারে আর ওদেরকে বলা হইতো আহলুর রায় মানে যুক্তিওয়ালা এরা এরা যুক্তিকে কে প্রাধান্য দিয়ে থাকে যার ফলে অনেক ইজতেহাদি ভুল হয়েছে হাদিস নম্বর বারোশো নয় আমাদের কিতাবে আপনার কত নম্বর এগারোশো বারোশে কিভাবে সেই জাতিকে পবিত্র করা হবে লাইম যে জাতির শক্তিশালী হতে দুর্বলের জন্য অধিকার হাসিল না করা হবে अर्थात जदि समाजे जी सम्प्रदायर भाजम कर दुरबल शक्तिशाली बुल ला आलम पाक कर मान गई जर आल्ला आजब आसते थक आजबल मुक्त करबें बर्तमान पृथ्वी अवस्था क्यों बर्तमान पृथिवीर अवस्था সারা বিশ্বে মুসলিমদের জলম অত্যাচার হচ্ছে কোথাও যদি জলম হয় বা একটা হরিণ যদি কোথাও মেরে দেওয়া হয় না এখানে প্রাণীর অধিকার নষ্ট করা হয়েছে মানবাধিকার শুধু নাই পশুর অধিকার জি হ্যাঁ जी हाँ आजकल हरिण परिन मेरे चरम शिव उल्सान मेरे दीचर विचार प्राणी अधिकार मुस्लिम क्षेत्र ना ना ना कथार बेथा ना तरह खबर जी, जी, जी हाँ সুতরাং আল্লাহ এই জাতিকে কি করে পাক করবে আজাব থেকে আল্লাহর আজাব পৃথিবীতে যেখানে সেখানে আসতে আছে যেখানে সেখানে আসতে আছে এই অনেকটা যেভাবে হোক না কেন আর যতটাই হোক না কেন আর যতটা মুসলিমরা সব করতে পারবে অথচ করছে না যেখানে সেখানে এই আল্লাহ রাবুল্লা আলমিন অশান্তি মুসলিমদের সমাজে রেখেছে আর বিভিন্ন রকমের সমস্যা এই যে জর্জরিত মুসলিমরা আর তার সাথে সাথে কাফেরদের আল্লাহ রাজাব বহু আজাব আসছে আল্লাহ রাজাব শিশু আজাব কি বুঝবে ভূমিকম্পারা আল্লাহ রাজাব বিভিন্ন রকমের আজাব আসতে আছে আর কত রকমের আজাব আসবে আসছে এই বন্যা আল্লাহর আজাব বন্যা আল্লাহ রাজাব জি এই সময় হ্যাঁ গ্রীষ্মকাল শেষ বর্ষাকাল শেষ আর বন্যাছে ভারত বাংলাদেশের মানুষের বিভিন্ন কারণ তার মধ্যে সবচেয়ে ডুবে আছে জাতি বিদাতে ডুবে থাকা নেই তৌহিদ নেই সন্ন্যাদ নেই নামাজ এগুলো হচ্ছে সবচেয়ে বড় অপরাধ আর তারপরে বান্দার হক নষ্ট করা জুলম হচ্ছে জুলমের কোনো বিচার নেই কিভাবে আল্লাহ ওই জাতিকে পবিত্র করবেন যারা শক্তিশালী তাদের থেকে সুতরাং সুবিচার কায়ম করতে হবে ঘুষ দিয়ে আজকাল অপরাধীকে বেকসুর খালাস করে দেওয়া হচ্ছে কি করে আল্লাহ ওই জাতিকে পবিত্র করবেন যেখানে অপরাধী সাধু হয়ে যাচ্ছে ভালো মানুষ হয়ে যাচ্ছে আর ভালো মানুষ চরম অপরাধী এখানে আজকে আলোচনা শেষ করি পাঁচটি হাতিস আছেন আল্লাহ তালা আমি সব থেকে সেরে দিবা বিকার আলহামদুলিল্লাহ